বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরকাতিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমরা পূর্বের অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনেছি বিষয়টি ছিল পিতামাতার প্রতি সদাচরণ পিতামাতার প্রতি সদ ব্যবহার করা আমরা এ অধিবেশনে সেই বিষয়টির সাথে সম্পৃক্ত কিছু বিষয় নিয়ে আবার আলোচনায় আসছি এটি কোন নফল বিষয় নয় এটি কোন সাধারণ ইচ্ছাধীন বিষয় নয় বরং এটি একটি ফরজা আইন যা অপরিহার্য না করলে কোনো বিকল্প পথ নেই এমন একটি বিষয় আল্লাহ রাবুলি আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আর আল্লা রাবুলি আলামিন এই বিষয়টিকে কোরআনুল করিমে বিভিন্নভাবে তুলে ধরেছেন বিভিন্নভাবে এর বর্ণনা দিয়েছেন সত্যি পিতামাতা তারা সন্তানকে প্রতিপালনের জন্য যে ত্যাগ স্বীকার করে থাকেন সেই ত্যাগের বিষয়টি যদি আমরা একটু স্মরণ করি তাহলে বাহ্যিকভাবে তাহলে অবশ্যই প্রতিটি সন্তান পিতামাতার মূল্যায়ন বা পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়াটি খুব সহজ হয়ে যায় তাই আল্লাহ রাবুলি আলমিন কোরআনুল কেরিমে বিভিন্ন সোড়ায় পিতামাতার যে ত্যাগ পিতামাতা সন্তান पालन क्षेत्र जो अवदान रेखे से अवदानगुल तुले अल्लाह रबुल आलमी पित मतारती श्रद्धाशील हारति सद व्यवहार करार निर्देश दिए जमन ये अल्लाह रब्बुल आलमीन सुरालोक मान्य अल्लाह रब्बुल आलमीन सुंदर भाव तुले धरचन आल्ला বলছেন আমি মানুষের প্রতি নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হয় পিতামাতার প্রতি এহসান করে কারণ হামালা উম্মহু ও আলা ওয়াহন তার মা তাকে কত কষ্টের পর কষ্টে গর্ভধারণ করেছে মায়ের গর্বধারণের যে কষ্ট আসলে পৃথিবীতে মনে হয় এর চেয়ে কোনো কষ্ট খুঁজে পাওয়া যাবে না এজন্যই আল্লাহ রাবুলি আলমিন বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে কেয়ামতের বর্ণনা যখন তুলে ধরেছেন কেয়ামতের বিভীষিকাময় কঠিন দিনের কথা যখন তুলে ধরেছেন সেখানে আল্লাহ রাবুল্লা আলামিন বলেছেন যে তারা যেন ভুলে যাবে এবং কোন গর্বধারিণী মায়ের গর্ব এমনি ক্লাস হয়ে যাবে এমনি যেন সন্তান প্রসব হয়ে যাবে তবু অনুভব করতে পারবেন না তিনি কেয়ামতের বিভিষিখাময় এতই পরিস্থিতি কঠিন হবে আল্লাহবুল্লা আলামিন সেই কেয়ামতের কঠিন বিষয়টিকে বোঝানোর জন্য সেই মায়ের গর্ব বা সন্তান প্রসবের বিষয়টিকে তুলে ধরেছেন অর্থাৎ এর দ্বারা বোঝাচ্ছি এটি যে পৃথিবীতে মনে হয় সবচেয়ে কঠিন মুহূর্ত সবচেয়ে বেশি ব্যথাদায়ক সবচেয়ে বেশি বেদনাদায়ক যেটি বিষয় সেটি হচ্ছে মায়ের সন্তানকে গর্ব ধারণ করা এবং সন্তানকে প্রসব করা এটি হলো সবচেয়ে বড় কঠিন এবং সবচেয়ে বড় জ্বালা যন্ত্রণার বিষয় যেই জ্বালা যন্ত্রণার কথাও কেয়ামত যখন শুরু হবে সেই কেয়ামতের ভয়াবহ বিভীষিকাময় পরিবেশ পরিস্থিতির কারণে এ বিষয়টিও যেন মায়েরা ভুলে যাবে আল্লাহ রাবুল্লাহ আলমিন মায়ের এত বড় ত্যাগ মায়ের এত বড় কষ্ট মায়ের এত বড় সাধনা এত বড় অবদানের কথা আল্লাহ রাবুল্লা আলমিন এ আয়তে তুলে ধরেছেন আল্লাহ বলছেন আলা मानुष मा के निर्देश दिए तारति सदाचरण कर पित मतार्यवहार कर कारण हम उम्मुहन आला कष्ट सहयोग के गर्वधारण करुहुम शुद्ध गर्वधारण ही शेष नरंग दीर्घ दूटी बच्चर मा सतान के दूरदान सन्तान जो मुखे दुर्दान थकें বুকের দুধ পান করে থাকেন আমরা আজকে যদি লক্ষ্য করে দেখি দেখা যায় যে শিশুদের খাদ্যের জন্য বহু রকমের খাদ্য তৈরি করা হচ্ছে শিশুদের খাদ্য মায়ের দুধের বিকল্প বহু রকমের খাদ্য তৈরি করা হচ্ছে কিন্তু সকল কোম্পানি দেখা যায় যে তারা সেই দুধের প্যাকেটে বা দুধের কৌটায় সবসময় লিখে রেখে থাকেন একটি বাক্য লিখে দেন সেটি হলো এই যে এ যতই উন্নত এটি দুধ হোক না কেন যতই উন্নত এই খাদ্য শিশুর খাদ্য হোক না কেন সেটি মায়ের দুধের বিকল্প বা মায়ের দুধের সমপর্যায়ে কখনো হতে পারে না সোহান আল্লাহ আল্লাহ আলামিন মায়ের গায়ে এমন একটি খাদ্য দান করলেন যে খাদ্য খেয়ে শিশু সন্তানেরা তারা গড়ে উঠে শিশু সন্তানেরা বড় হয়ে উঠে এ দুধের মাঝে শুধু খাদ্য নয় বরং এর মাঝে ক্ষুদা নিবারণের বিষয় রয়েছে এর মাঝে রয়েছে তেমনইভাবে তৃষ্ণা নিবারণের বিষয় এর মাঝে রয়েছে তেমনিভাবে মানুষের পুষ্টি তেমনিভাবে এর মাঝে রয়েছে রোগ প্রতিরোধক বিষয়গুলি আল্লাহ রাবুল আলামিন সব বিষয়গুলি মায়ের দুধের মাঝে দান করেছেন সেই মা কষ্ট করে প্রফেসাল হুফিয়া মা সন্তানকে দুই বছর ধরে দুধ দান করলেন মায়ের এত সব অবদান মায়ের এত সব ত্যাগ শিকার এরপরেও কোনো মানুষ তার মাঝে যদি মানবতা থাকে তার মাঝে যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে সে কখনো বার প্রতি সে অশ্রদ্ধাশীল হতে পারে না সে কখনো মা বাবাকে ভুলে যেতে পারে না আল্লাহ রাবুলি আলমিন এভাবেই এই বিষয়টিকে তুলে ধরে মায়ের প্রতি বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন এবং বলছেন জেনে রাখো তুমি কত দূর যাবে কত বড় হও না কেন তুমি কতই প্রতিষ্ঠিত হও না কেন যতই শিক্ষিত হও না কেন তুমি বহু শিক্ষিত হলেও তোমার চেয়ে শ্রেষ্ঠ হলো তোমার ওই মূর্খ বাবা তোমার অশিক্ষিত বাবা মা তারা তোমার চেয়ে শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই তুমি যতই শক্তিশালী হও না কেন তোমার ওই দুর্বল পিতামাতা তারাই তোমার চেয়ে শ্রেষ্ঠ কোনো সন্দেহ নেই তুমি যতই পদের অধিকারী হও না কেন ওই পদহীন পিতামাতা তারাই তোমার চেয়ে শ্রেষ্ঠ কোন সন্দেহ নেই অতএব আনিস্কুরলি আমি তোমার সৃষ্টা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালি ওয়ালি দেয়িক এরপরেই তোমার পিতামাতার মাধ্যমেই তোমার আগমন ঘটেছে पित मतारद्धाशील हित कृतज्ञता प्रकाश करो अवदान रेखे कृतज्ञता प्रकाश करोर जेने तुम्हें फिर आसते अनेक समय हे पर पिता माता से दिन विषय गि सठ बुजेंतान दिन विपरीत विषय अर्थात इसलमाम बिोधी इसलमथी षय है तो कित माता सतान के निर्देश दीते जो दिए थकेस्तरणीय पित मतारे युद्धे लिप्त हो जा पिता माारे संघर्ष लिप्त हब पित माधे कि तरबड़ी धरब ना से पिता मतारे ए अवस्थाओं सदाचरण करब एवं तर आनुगत्य करब आल्लाब्ला आलमीन ए विषयट एखे सुंदर भाव तुम धरे अल्लाह रबुल्ला आलमीन बोल تَعْمَلُونَ ফল রব আলীন বলছেন وإن جاهدك على أن تشرك بما ليس لك به علم جئناكم ثم أبتموا جدي توماك বাধ্য করে থাকি কোন ক্ষেত্রে যা আমার সাথে শিরকে লিপ্ত হওয়ার জন্য ما ليس لك به علم যে বিষয়ে তোমার কোনো জ্ঞান বুদ্ধি নেই জানো না এমন অবস্থায় যদি তোমাকে আমার প্রতি বা আমার সাথে শিরকে লিপ্ত হওয়ার জন্য তোমার পিতামাতা তোমাকে বাধ্য করে सब चे बल्ला के लिप्त हवा के लिप्त होते सब चाहे बड़ा तुम्हार पित माता जी तुम्हें बाध्य कर लिप्त हार्जनता करणिय पितामा के गाली गा के धमकी देव पित माता मारधर कर पित मतारे संघर्ष लिप्त हो जाए না কি করবে আল্লাহ বলছেন তাহলে তুমি এ অপরাধে লিপ্ত হও না তাদের এই নির্দেশ পালন করে তুমি অপরাধে লিপ্ত হবে না অর্থাৎ যদি শরীয়ত গর্হিত বিষয় পিতামাতা তোমাকে পালন করতে বাধ্য করে তাহলে তুমি এই বিষয়ে লিপ্ত হবে না এই বিষয়ে তাদের আনুগত্য করবে না তবে আনুগত্য করবে না ঠিকই কিন্তু তাদের সাথে যেন আচরণ সুন্দর হয় আল্লাহ বলে আলমিন সেই বিষয়টিও বলে দিচ্ছেন আবার وصاحبهم في الدنيا معروفا تُمي <تصفيق> تادر شده دنيا جيباني تادر شده بحالو عشرن کرو তাদের نردشت تُمي پالون كروبه نا كنتو تادر شده جنو كثا برتا হয় حبي حاي تادر شده جنو হয় بحالو حبي حاي تادر شده হয় عشرن بحالو حبي حاي شبه بي تادر شده كرو ابن بلچن واتبع سبيل من انا بئرأي آر تُمي تادر اي پثون شرن کرو جارا امار مخي আল্লাহ বলছেন তোমাদের প্রত্যাবর্তন স্থল হলো আমার দিকেই আমি তোমাদেরকে দিকে সেই সমস্ত বিষয়গুলি যা তোমরা করে এসেছ সেগুলি অবগত করব প্রিয় ভাই আমার আসুন আমরা এখন সংক্ষিপ্ত একটু বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা আমাদের এই বিষয়ে আলোচনা তুলে ধরবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই জানে রমজান হলো রহমতের মাস মাসি ইফতার তারা লাইল কদর ইদুল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকব আপনাদের সাথে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 ফি বলছেন আল্লা রবুল আলমিন বলছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতা প্রতি এহসান করার পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করার কারণ হামালা ছু উম তার মা তাকে কষ্ট করে কত কষ্ট করে গর্ব করেছে কত ব্যথা কত বেদনা কত জ্বালা যন্ত্রণা সহ্য করে মা গর্ব করেছে আসলেই এই ব্যথা বেদনা কেউ অনুভব করতে সহজে পারে না এই অনুভব শুধু যারা মা হন তারাই অনুভব করতে পারেন এই দেখা যায় আসলে বাস্তবে যে মেয়েরা সাধারণত তুলনামূলক মা বাবার প্রতি বেশি আন্তরিক হয়ে থাকেন এবং বেশি শ্রদ্ধাশীল হয়ে থাকেন বিশেষ করে মেয়েরা তারা যখন মা হয়ে যান তখন তারা মায়ের কথা বেশি স্মরণ করেন যে তাকে কেন্দ্র করে তার মা কত ব্যথা কত জ্বালা সহ্য করেছেন কত ব্যথা অনুভব করেছেন এটা মেয়েরাই বেশি অনুভব করতে পারে কিন্তু ছেলেরা সেই ব্যথা অনুভব করতে পারে না কিন্তু অনুভব করতে পারে না তাই তুলনামূলকভাবে মেয়েদের চেয়ে সন্তানেরা বা ছেলেরা পিতামাতার প্রতি একটু অশ্রদ্ধাশীল হয়ে থাকি। তবে এখানে আরেকটি বিষয় স্মরণ করতে হয় বড়ো আফসোসের সাথে এটিও বলতে হয় অনেক মেয়ের কারণেই अनेक स्त्री कारण सन्तान आर पित मतारति अश्रद्धाशील हो जाए सतान पितामारती असदाचरण कर कारण जेमन ही भेजे निजे जख सन्तान के गर्वे धारण को करते हैं अनुभव कर ठीक तर स्मी से गर्भधारणर समय ता के लाल पालन समय कत कष्ट स्वीकार करो अनुभव करते पर তাই উচিত এখানে প্রতিটি বনের বিশেষ করে তারা যখন স্বামী কোনো স্বামীর অধীনে থাকেন সেই স্বামীকে ভুল বুঝিয়ে পিতামাতা তার পিতা মাতার অবাধ্যে কখনো লিপ্ত না করান সে বিষয়টি প্রতিটি মেয়ে মানুষের হওয়া উচিত যে তারা যেমনইভাবে নিজেরা উপলব্ধি করতেছে যে মা কত ত্যাগ শিকার করেন সে এই মেয়ে মেয়ে যেমনইভাবে তার ছেলের জন্য যে ত্যাগ শিকার করে থাকে সেই ছেলের মাও তেমনইভাবে তার জন্য একই ত্যাগ শিকার করেছেন সুতরাং সেভাবেই উচিত প্রতিটি বোনের তাদের স্বামীদেরকে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল করে তোলা কখনো পিতামাতার প্রতি অশ্রদ্ধাশীল করা নয় হাদিসে এসেছে নবী সাল্লিউসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কোন আমলটি সবচেয়ে অধিক প্রিয় রসুল সাল্লাহ আলী হুসাল্লাম জবাবি বললেন আলা আলাহা যে সলা তার সঠিক সময়ে আদায় করা সেটি হচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে অধিক প্রিয় আবাদত এরপরে জিজ্ঞাসা করলেন যে সুম্মা আই অতঃ কোনটি আল্লাহ রবীলিনের কাছে রবুল্লাহ আলমিনের আবাদত তাই মানুষের সবচেয়ে আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে প্রিয় কাজ হলো সেটি আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত করা এরপরেই আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে মানুষের যেটি সবচেয়ে প্রিয় কাজ সেটি হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতামাতার প্রতি এহসান করা পিতামাতার প্রতি সদ ব্যবহার করা সুতরাং আমরা এই হাদিসের আলোকেও জানছি যে পিতামাতার প্রতি সদ ব্যবহার করা এটি আল্লাহ রবাহ আলমিন এর কাছে সবচেয়ে পছন্দনীয় বিষয় বরং জিহাদ ফি এর চেয়েও পিতামাতার প্রতি সদ ব্যবহার করা সবচেয়ে আরও ভালো আরও উত্তম বিষয় সেই হাদিসের মধ্যেই আল্লাহ রসুলসাল্লামকে এরপরে জিজ্ঞাসা করছেন আই। অতপুর কোন কাজটি আল্লাহ রাবুল্লাহ তিনিা এর উপরে ফরজে আইন সবসময় প্রাধান্য পায় এটি আমরা সকলেই জানি অতএব জিহাদের চেয়েও আল্লাহ রব্লা আলমিনের কাছে অধিক প্রিয় হলো পিতা মাতার প্রতি সদ ব্যবহার করা এই প্রসঙ্গে একাধিক হাদিস এসেছে যেমন নবী সাল্লি হুসাল্লামের কাছে সাহাবি এসে বলছেন হে আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম আমি চাই জিহাদে বের হব। জিহাদ ফিসাব যাব। আমি এজন্য তালিকাবদ্ধ হয়েছি তালিকায় আমি আমার নামকে সংযুক্ত করেছি আল্লাহর পথে জিহাদে বের হব। আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। নবী সাল্লাহ আলিহাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি মা রয়েছে তোমার মা কি জীবিত রয়েছে বা তোমার কি পিতামাতা রয়েছে বললেন হাঁ রয়েছে বললেন আল্ হেক ना तुम्हार जिन जेहदे जावाज नय तुम फरज हलो तुम्हारे पितात पिता मतार्थी जिहदे ना तरव्यवहार करो प्रिय बंधुरा रसुल्लाह सल्लम आरो विभिन्न हादसे ही सहबाबी रसुल्लाहल्लम काल अल्लाह रसुल्लाहम जिहदे बर हो আল্লাহরা বলে আলমিনীর সন্তুষ্টি অর্জন করতে চাই রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি মা রয়েছে বললেন তুমি যাও তোমার মায়ের কাছে সে ব্যক্তি রাসুল থেকে আবার আরেক দিকে ঘুরে এসে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলি হোসাল্লাম আমি যেতে চাই জেহাদে বের হতে চাই আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসুল সাল্লিসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কি মা রয়েছে তিনি বললেন যে হ্যাঁ রয়েছে রসুল সাল্লিস্লাম বললেন নিয়োজিত হও তোমার মায়ের তুমি সদাচরণ করো কারণটি ন সহি অন্য ভাবে সনদেশ আছে বললেন যে না তুমি যাও তোমার মায়ের সাথে সদাচরণ করো কারণ মায়ের পদতলেই হলো তোমার জন্য জান্নাত তোমার মায়ের পদতলেই তোমার জন্য জান্নাত অতএব একজন মমিন মুসলিমকে যদি সে জান্নাত পেতে চায় তাহলে একটি অন্যতম বিষয় হলো তাকে অবশ্যই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পিতামাতার সাথে সদ করতে হবে পিতামাতার সাথে অবশ্যই তার সদাচরণ হতে হবে কোনোভাবেই যেন তার প্রতি কখনো না পায় কখনো ব্যথিত না হয় সে বিষয়টি অবশ্যই তাকে লক্ষ্য রাখতে হবে শুধু এটুকুই নয় বরং আমরা যদি আরো লক্ষ্য করি দেখি তাহলে পাওয়া যায় যে পিতামাতার সাথে সদ ব্যবহার করা এটি আল্লাহ রাবুল্লা আলম্বিনের সন্তুষ্টি অর্জনের একটি অন্যতম বিষয় পিতামাতার সাথে সদ ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাবুলি আলমিনে সন্তুষ্টি অর্জন হয়ে থাকে তবে পিতামাতার প্রতি সদ করা এটির চেয়ে কখনও কখনও জিহাদ ফিসাবল্লা প্রাধান্য পেতে পারে সে বিষয়টি হলে এই পিতামাতার প্রতি সদ ব্যবহার করা সেটি হলো ফরজে আইন এই ফরজে আইন প্রতিটি সন্তানের ক্ষেত্রে সেই ফরজে আইন তবে যদি এমন হয় দেখা যায় যে কোনো পিতামাতার একাধিক সন্তান রয়েছে কোন সন্তান সেখানে পিতামাতার সদ জন্য নিয়োজিত রয়েছে আর কোন সন্তান জিহাদ ফিসাবল্লা বের হতে চায় এমত অবস্থায় পিতামাতা যদি অনুমতি দিয়ে থাকে তাহলে সেই সময় পিতা ওই সন্তানের জন্য যাওয়া বৈধ রয়েছে বা জায়েজ হবে তিনি সেই পিতামাতার সদ্ব্যবহার অন্যজন করবে পিতামাতার সাথে সদাচরণ অন্যজন করবে তাদের দেখাশোনা করবে আর আরেকজন বা অপরজন সে জিহাদ হিসাবিল্লায় বের হতে পারে বরং এমনইভাবে এসেছে আরও কিছু অবস্থান রয়েছে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে আমরা বলতে পারবো যে কখনো কখনো জিহাদ ফিসাবল্লাহ সেটাও হয়তো প্রাধান্য পাবে কারণ যদি এমন হয়ে থাকে গোটা মুসলিম উম্মাকে অমুসলিমদের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে মুসলিম যিনি ইমাম হবেন তিনি যদি নির্দেশ দিয়ে দেন যে জিহাদ ফিসাবল্লাহার জন্য প্রতিরোধের জন্য বের হতে হবে তাহলে সেখানে জিহাদ ফিসাবল্লাহ সেটি প্রাধান্য পায় এছাড়া সাধারণ অবস্থায় জিহাদ ফিসাবল্লাহ এর হুকুম যখন হবে আফরজে কেফায়া সেই ক্ষেত্রে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া পিতামাতার খেদ থাকা পিতামাতার সেবায় নিয়োজিত থাকা সেটি হলো ফর যে আইন সেই হিসাবে এটিকে অবশ্যই সেই সময় প্রাধান্য দিতে হবে প্রিয় বন্ধুরা এরপরে আসুন আমরা যে বিষয়টি বলছিলাম তা হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটি মূলত আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করার একটি অন্যতম বিষয় পিতামাতার প্রতি শ্রদ্ধাশীলের মাধ্যমেই আল্লাহ রাবুল্লা আলমিনকে সন্তুষ্ট করা যায় এবং পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল না হলে আবার আল্লাহ রবুল্লাহ আলমিন অসন্তুষ্ট হয়ে যান তাই পিতামাতার প্রতি শ্রদ্ধা বা পিতামাতাকে সন্তুষ্ট করা এটি যেন আল্লাহ রাবুলি আলমিনকে সন্তুষ্ট করা ও আল্লাহ রবুল্লাহ আলমিনকে অসন্তুষ্ট করা এর একটি মাপকাঠি হচ্ছে পিতামতা তাই পিতামাতা এর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহু আলী হোসাল্লাম এ সম্পর্কে হাদিসেও তিনি বর্ণনা করেছেন যেমন যে হাদিসটি সহি সনদে প্রমাণিত হয়েছে তিনি নিজের হাদিস রাসুল সাল্লু আলী হোসাল্লাম বলেন রব্বি ফিরেদি যে আল্লাহ রবুল্লাহ আলমিনীর সন্তুষ্টি হলো পিতামীর মাঝেই রয়েছে তবে হ্যাঁ এখানে আল্লাহ রবী আলমিনের সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টির মাঝে এর অর্থ এই নয় আবার পিতামাতা যখন সন্তানকে ইসলাম গর্হিত কর্মে লিপ্ত করাবে ইসলাম নিষিদ্ধ কর্মে লিপ্ত করাবে সেখানে যদি পিতামাতা সন্তুষ্ট হয়ে থাকে আর সেই ক্ষেত্রে কখনও আল্লাহ রাবুল্লাহ আলামিন সন্তুষ্ট এটা বলা যাবে না বরং আমরা এখানে বলবো যে শরীয়তসম্মত বিষয়ে পালনের ক্ষেত্রে যখন পিতামাতা সন্তানের প্রতি সন্তুষ্ট হবেন সেই ক্ষেত্রে আল্লাহ রাবুল্লাহ আলমিনও ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হবেন আবার পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যান এ বিষয়টি আবার দুই দিক রয়েছে একটি হলো শরীয়সম্মত পরিবেশে শরীয়ৎসম্মত বিষয়ে যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিনও সন্তানের প্রতি তখন অসন্তুষ্ট হয়ে যান আর যদি এমন হয়ে থাকে যে পিতামাতা শরীয়ত গর্ভিত কর্মে লিপ্ত হওয়ার জন্য সন্তানকে নির্দেশ দিয়েছে সন্তান সেই নির্দেশ পালন করেনি যার ফলে পিতামাতা সেই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়েছেন এজন্য আল্লাহ রাবুল আলামিন সন্তানের প্রতি অসন্তুষ্ট হবেন এটি কখনো নয় তাই এখানে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে বিষয়টি হলো শরীয়তের মাপকাঠির আলোকে অর্থাৎ শরীয়তের মাপকাঠির আলোকে পিতামাতা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট হন আল্লাহ রবুলি আলমিনও সেই ক্ষেত্রে সন্তুষ্ট হবেন আর শরীয়তের মাপকাঠির আলোকেই যদি পিতামাতা সন্তানের প্রতি অসন্তুষ্ট হন তাদের অসদাচারণের কারণে সেই ক্ষেত্রে আল্লাহ রব আলমিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ও আখরজুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি प्रिठी बिते ए और थेर शाठीक ब्याबुहर करा होले परोकले एर पुरी पूर्ण प्रुतिदान पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिम्मा रजखनाकुम मिन कबल अन यातिय योमुल्ला बैउं फीही वला खुल्च पवित्र कुरानुज सम्पर सर्वोत्तम व्यवहार अलाभ जनक इसलामिक सैटेल टीविसन चैनल जार मूल लक्ष्य और उद्देश्य हलो इसलमी छड़िए दे सठी उपस्थापना करोग्यं उत्तम क्षेत्र और सम्पद के पवित्र कर सूझ आईआर बैंक छाचल्लिसम जीव फैंट नम्बर शून्य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 इेष्ठत शुक्रवार रे आठटा पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांगल्प